গত কয়েকদিনে নিশ্চয় একটি ছবি আপনাদের অনেকেরই চোখে পড়েছে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসির মোড়ে বৃষ্টিতে ভিসতে ভিজতে ফুটপাথে বসে একজোড়া যুবক যুবতী প্রকাশ্যে চম্পন করছে নিল্ শেষ বিকেলে তোলাই ছবিটি ভাইরাল হয়ে যায় সেই দিন রাতের আগে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যায় হাজার লক্ষ মানুষের কম্পিউটার ও মোবাইল স্ক্রিনে আসলে ভাইরাল এই ছবি আমাদের এই নষ্ট সমাজেরই প্রতিচ্ছবি নাকশিটকে কিংবা জোর করে চোখ বন্ধ করে বাস্তবের এই চিত্রকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নেই প্রিয় ভাই বোনেরা এই ছবির ব্যাপারে নানা ব্যাখ্যা বিশ্লেষণও আপনারা দেখেছেন শুনেছেন পক্ষে বিপক্ষে নানান কথা অনেক সুশীল ও প্রগতিশীল নামধারীরাও এই ভাইরাল ছবির নিন্দা করে বলেছে বাঙালি সংস্কৃতির সাথে এ ধরনের আচরণ যায় না কিন্তু আমরা কি চিন্তা করে দেখেছি এই নগ্ন বাস্তবতা আসলে আমাদেরই হাতের কামাই প্রকাশ্যে চম্বন করছে দুজন সেটা দেখছে লক্ষজন, জন কিন্তু এর পেছনে দায় আছে আমাদের আঠারো কোটি জনগণ সবার এই কথাকে আমরা ভেবে দেখেছি কি আমার কথা মানতে পারছেন না হলিউড বলিউডের বাইজি ও নর্তকীদের এনে বসিয়েছি আমাদের ড্রয়িং রুমে টিভির সামনে বসে বসে বাবা মেয়ে মা ছেলে ভাই বোন একসাথে দেখছে বিনোদনের নামে অশ্লীলতা এরকম অনেক চুম্বনের দৃশ্য শৈশব থেকে প্রতিনিয়ত আমাদের সন্তানেরা এসব দেখেই বড় হয়েছে তারা একে স্বাভাবিক মনে করেছে আমরা সঠিক মূল্যবোধের ইসলামী মূল্যবোধের শিক্ষা তাদের দিতে পারেনি তাই ছোটবেলা থেকে তারা যা স্বাভাবিক আমরাই দায়ী কারণ বিয়ে বহির্ভূত সম্পর্ক প্রেম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই কালচারের বিরোধিতা আমরা করিনি গল্প উপন্যাস নাটক সিনেমা সব কিছুর মাধ্যমে আমাদের সন্তানেরা কি মেসেজ পেয়েছে তারা শিখেছে এই বিয়ে বহির্ভূত প্রেম জীবনের অবিচ্ছেদ্য এক অংশ এই প্রেম পবিত্র এই প্রেম মহান হুমায়ুন আর গল্প নাটক আর সিনেমা বানিয়ে আমাদের তরুণদের শিখিয়ে দিয়েছে কিভাবে পার্কে বসে প্রেম করতে হয় বৃষ্টিতে রিক্সায় একসাথে ভিজতে হয় কিভাবে টাকা জমিয়ে ডেটে হয় কিভাবে লিটনের আমাদের সামনেই তো আমাদের সন্তানেরা এসব দেখছে শিখছে আমরা কি বাধা দিয়েছি বুকে হাত রেখে বলুন তো ভাই আমার আমরা কি বাধা দিয়েছি আমরা কি শুধরে দিয়েছি আমরা কি বলেছি এই কাজ জঘন্য পাপ এটা জঘন্য গুনা এই কাজ আল্লাহর অপছন্দের আল্লাহ স্পষ্ট করে আমাদের বলে দিয়েছেন এই গুনার ধারে কাছেও না যেতে আল্লাহ তালা বলছেন ও এবং তোমরা জিনাবে বিচারের ধারে কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ আমরা কি আমাদের ছেলেদের দৃষ্টিকে অবনত রাখার শিক্ষা দিয়েছি আমরা কি আমাদের মেয়েদের শিখিয়েছি। বিনয় অবনত হতে ভয় করে। নিজেকে আবৃত করে রাখতে সাজিয়ে গুছিয়ে নিজের মেয়েকে পাঠিয়ে দিয়েছি রিক্সায় ঘুরে টিএসিতে বসে বাসে পার্কে ফ্লাটে হোটেলে প্রেম করতে হে ভাই আমার এই পাপের জন্য আমরা দায়ী এই ছবি আমাদের এই অবক্ষয়ের প্রতিফলন আমরা কি ইসলামী মূল্যবোধ অনুযায়ী আমাদের সমাজকে পরিচালিত করছি আল্লাহর পছন্দকে প্রাধান্য দিচ্ছি আমরা কি অনুসরণ করছি আমরা কি নিজেরা খেয়াল খুশির সমাজ ঐতিহ্য আর প্রথা প্রচলনের ভাই আমার নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পরিবার আপনারা কি ইসলামের অনুসরণ করছেন নাকি জাহিলিয়াতের রাগ ঝেড়ে ঘৃণা দেখিয়ে দুনিয়ার আদালতে হয়তো আমরা পার কিন্তু রাখুন এমন একদিন যেদিন সবকিছুর জবাবদিহি করতে হবে আর আমি জানি না সেই দিন এই ভাইরাল ছবির কারণে আল্লাহর পাকরাও থেকে আমাদের একজনও এই ভূখণ্ডের একজন বাবা মা একজন মুসলিমও ক্ষমা পাবে কিনা আল্লাহর কাছে পানা চাই আল্লা ক্ষমা করুন আমার প্রিয় ভাই বোনেরা এখনো সময় আছে সতর্ক হন এই সমাজ এই সংস্কৃতি ঐতিহ্য প্রথা প্রচলন নামক যা হিলিয়াতকে ফেলুন নইলে ওই দিন খুব বেশি দূরে না যখন আপনার সন্তান আপনার আদরের মেয়ে রাস্তায় প্রকাশ্যে শুধু চুম্বনী করবে না বরং আরও অশ্লীল কাজও করবে আর সামাজিকতা ও ঐতিহ্য দিয়ে আপনি তাদের এই পাপের স্রোত থেকে আটকে রাখতে পারবেন না নিজেকে আগুন থেকে বাঁচান নিজের পরিবারকে আগুন থেকে বাঁচান जाहलियात अनुसरण बंध कर परिपूर्ण भाव इे अनुसरण कर